জায়দ ইবন সাবিদ রজি আল্লাহ তো আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি কুরআনের আয়াতসমূহ একত্রিত করে একটি মুসাহাফে লিপিবদ্ধ করলাম তখন সুরা আহজাবের একটি আয়াত আমি পেলাম না যা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে পড়তে শুনেছি একমাত্র খুজাইমাহিনসারী রজি আল্লাহ তাল্লাহ্ন নিকট পেলাম যার সাক্ষ্যকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দু ব্যক্তির সাক্ষ্যের সমান গণ্য করেছিলেন সে আয়াতটি হল অর্থাৎ মমিনদের মধ্য হতে কিছু সংখ্যক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে সুরা আলহজ আয়ত নম্বর তেইশ